মানবতার সমাধান والسلام محمد যে প্রান্তে বসেই দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ কবিরাগুনা আমাদের মাঝে আজ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে হয়তো নিজেদের অজান্তে যদি জানতাম আমরা তাহলে হয়তো কবিরাগুনা করতাম না অনেকেই হতে একমত হবে নেবে পারে না জানার কারণে কবিরাগুনা অনেক ছড়িয়ে পড়ছে বরং তৌব করা হচ্ছে না এর থেকে ফিরে আসাও হচ্ছে না কখনো কখনো এককভাবে কখনো পারিবারিক বা সামষ্টিকভাবে কখনো বা সামাজিকভাবেও কবিরা গুণাটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে অপরদিকে কবিরা গুণা বন্ধ করার নিজেও বিরত থাকার অন্যকে অবিরত রাখার প্রচেষ্টা আমাদের মধ্যে যেমনটা হওয়া উচিত এমনটা নেই বরং ইসলামের সোনালি যুগে সোনালি সমাজে একজন আরেকজনের জন্যে ঠিক পাহারাদ ছিল একজন অন্যায় করে একজন বাধা দিত একজনের অপরাধকে আরেকজন ঠেকিয়ে দিত রসল সাল্লাহ তালা আলী হোসাল্লাম তাই সুন্দর করে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন যদি কেউ কখনো অন্যায় দেখে ফাল ওর হবি নিজের হাত দিয়ে যাতে পরিবর্তন করে দেয় আর যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে তাহলে মুখ দিয়ে উচ্চারণ করে বলে দেবে তাও যদি না পারে হৃদয় দিয়ে ঘৃণা করবে আব্দুল কাদের জিলানি রাহিমা হল্লাহ রসুল সাল্লাহ বিখ্যাত হাদিস অন্যায় অপরাধ দেখলে নিজে হাত দিয়ে পাল্টে দেবে এর অবস্থান তিনি বলেছেন এটা হলো রাষ্ট্র এবং সরকারের জন্য রাষ্ট্র এবং সরকার যে কোনো অন্যায় অপরাধ অবিচার দেখলে তা পাল্টে দেবে সাথে সাথে সরকার ক্ষমতা প্রয়োগ করবে আর দ্বিতীয়ত মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা এটা হলো আলেমদের কাজ জ্ঞানীদের কাজ বুদ্ধিমানদের কাজ শিক্ষাবিদদের কাজ সমাজ সচেতনদের কাজ আর তিন নম্বর হৃদয় দিয়ে ঘৃণা করে এটা সর্বসাধারণের কাজ আব্দুল ব্যাখ্যা আমাদের জীবনে কতটুকু ছোট্ট একটি সুরার মাধ্যমে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত তবে রবী মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত কথা বলার আগে কসম খেয়েছেন সময়ের বলেছেন ও লাস সময়ের কসম যুগের কসম ক্ষণের কসম ইনসান ইনসান্ত বলেছেন ইনসান মানে যে ভুলে যায়। ভুলে যাওয়ার অপরাধ যার মধ্যে রয়েছে সেই ক্ষতিগ্রস্ত কিন্তু রব্বুল আমিন বলেছেন ভুলে যাওয়ার অপরাধে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে ও যদি বাঁচতে চাও চারটি কাজ করা উচিত আল্লা দিন আমানু ইমান আনতে হবে আমিলি হাত গায়ে খেতে ভালো কাজ করতে হবে একজন আরেকজনকে সত্যের ব্যাপারে হকের ব্যাপারে কল্যাণের ব্যাপারে ভালোর ব্যাপারে ওসিয়ত করতে হবে আর চতুর্থ আরেকজনকে সবর করতে বলতে হবে সবর মানে আমরা স্বাভাবিকভাবে বুঝি সবর মানে হলো কেউ আমাকে আঘাত করলো আমি বলবো ভাই তুমি কি ভেতা পেয়েছি আরেকটা মেরে আমার সব দাঁত ফেলে দাও আমি তোমার কিচ্ছু করব না এর নাম সবর কিন্তু না ইসলামী শরীয়তে সবর মানেই হলো অপরাধ থেকে বেঁচে থাকা অন্যায় থেকে বেঁচে থাকা হলু থেকে বেঁচে থাকা সীমালঙ্গন থেকে বেঁচে থাকা নাম সবার তার মানে কঠিন পরিস্থিতি আসলো আপনি আমাকে নিজের দৃঢ় অবস্থান থেকে সরে ফেলার জন্য ধাক্কা দিল আমি সরলাম না আমি অন্যায় কল অন্যায়ের সুযোগ আসা সত্ত্বেও অন্যায় না করার নাম সাবার অপরাধের সুযোগ আসা সত্ত্বেও অপরাধ না করার নাম সবর সুতরাং একজন আরেকজনকে সবরের উপদেশ দেবে তো আজকের আমাদের সমাজে এমনটা কতটুকু আছে বন্ধুগণ এমনটা নাই বলে আজ আমরা অনেক নিচে নেমে যাচ্ছি শুধু তাই না আল ইসলাম একটি দিন আদিন এটি কমপ্লিট কুড অফ লাইফ আর এই আদিনকে পরিচয় করাতে গিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ করেছেন আর কল্যাণ কামনা করা আরেকজন ভালো থাকুক কিন্তু আমরা কি এই ভালো কামনা করি বন্ধুগণ আর আমাদের মাঝে হারিয়ে যাওয়া এই অবস্থানটুকু যাতে ফিরে আসে এই জন্য আমাদেরই উদ্যোগ আমরা একজন আরেকজনের ভালো চাই কল্যাণ চাই অপরাধ থেকে বাঁচতে চাই নিজে আরেকজনকেও বাঁচিয়ে রাখতে চাই সত্যের ব্যাপারে অসিয়ত করতে চাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে ধারাবাহিক বাস্তবতায় আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে তার নাম হলো চুরি আরবিতে বলে সারাকাই আুরি করা বাংলায় বলে চুরি তার মানে একজন মালিকের অগুচরে অন্যায়ভাবে তার সম্পত্তি নিয়ে যাওয়া চুরি বন্ধুগণ এটি একটি দণ্ডনীয় অপরাধ বটে বর্তমান পৃথিবীতে এটা দণ্ডনীয় অপরাধ কিন্তু আল্লাহ এই অপরাধের শাস্তি হিসেবে একটি বিধান নাজিল করেছেন রাব্বুল আলমীর ঘোষণা করেছেন চোর পুরুষ হোক অথবা চোর নারী হোক চোর তার হাতটা কেটে দেওয়া হাদি শরীফের বিশুদ্ধ বর্ণায় প্রমাণিত রয়েছে রসুল সাল্লাহ তালা আলী এক দীরহামের চারিবাগের এক বাঘ যে চুরি করেছে তারও হাত কেটে দেওয়ার আদেশ করেছেন এটি একটি সামাজিক ব্যাধি চরিত্রগত পদস্কলন এর দ্বারা সমাজ ধ্বংস হয় জাতি হয় আর এটা কবিরা গোনা আল্লাহ সব আন আল কেরি কেন চুরের শাস্তি হিসাবে দণ্ড হাত কাটা ঘোষণা করলেন চুরের শাস্তি হাত কাটা কেন ঘোষণা করলেন এর ব্যাখ্যা করতে গিয়ে কোন কোন ফকি এটা বলেছেন আসলে চুর তিন কারণে চুরি করে এক নাম্বার চুর চুরি করতে পারে পেটের ক্ষুদা নিবারণের জন্যে নিজের প্রয়োজন মিটানোর জন্য নাই চুরি করেছে করতেই পারে এমন চুরি আর এরও হয়েছে দুই নম্বর চুর চুরি করতে পারে অভ্যাসগত কারণে চুরিটা অভ্যাস আর তৃতীয়ত চুর চুরি করতে পারে হওয়ার আকাঙ্ক্ষায় আরো চাই আরো চাই আরো চায় দুনিয়াতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালির ধন চুরি খুবই সুন্দর করে তাই বলেছে দুনিয়াতে হায় সেই বেশি চায় বেশি সেই চায় আছে যার ভুরি ভুরি যার অনেক বেশি আছে শুধু তাই না কবি আক্ষেপ করে বলেছেন রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি নিল্লা চুরি তিন কারণে করতে পারে একটি হলো অভাবের কারণে আরেকটি হল অভ্যাসগত কারণে আরেকটি হলো সম্পদ বাড়ানোর কারণে যেমন রাজার হস্ত সকল কাঙ্গালের ধন চুরি করে বন্ধুগণ এই ত্রিবিধ বাস্তবতায় ইসলামীশ্বেরিয়া কবিরা গোনা হিসেবে তাকে ঘোষণা করেছে আর যে সমাজে এমন চুরি প্রতিষ্ঠিত সমাজটা ভালো হতে পারে না ভালো হতে পারে এবার অনেকেই বলতে পারি প্রয়োজনের কারণে যে চুরি করে তার অবস্থা কি হবে এক নম্বর ইসলাম চুরি করতে তো অনুমোদন দেই না এমনকি ভিক্ষা করতেও অনুমোদন দেয় না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ভিক্ষার অনুমতি না দিয়ে কাজ করতে বলেছেন সাহায্য চাইতে এসেছে একজন মানুষ বলেছেন তোমার শক্তি আছে তোমার ঘরের কি সম্বল আছে নিয়ে এসো কম্বল নিয়ে এসেছেন সাহাবি রাত আনহুক রসুল কম্বল বিক্রি করে কুঠার কিনে দিয়েছেন বলেছেন জঙ্গলে যাও কাট কাটো সমৃদ্ধি আসবে কবি সুন্দর করে কবিতা লিখেছেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে শুধু তাই না হাদি শরীফে আসতে ওই কাঠুরে সমৃদ্ধ ধনী হয়ে গিয়েছিলেন এবং নিজের ইসলাম কাজ করতে শেখায় ভিক্ষা করতে নিষেধ করেছে আর চুরিকে তো অবশ্যই সমর্থন করে না তবে যদি একান্তই কেবল পেটের ক্ষুধা নিবারণের জন্য চুরি করে আমরা একটি দলিল পাই ওরিবদুল হাত্তা বরাদিয়া আল্লাহ তল সময়ে একবার দুর্ভিক্ষ ইসলামী সাম্রাজ্যে দেখা দিয়েছিল রাষ্ট্র কর্তৃক যতদিন না সকল নাগরিকের খাদ্যের অধিকার পেটের ক্ষুধা নিবারণের খাদ্যের অধিকার নিশ্চিত না করতে পেরেছেন ততদিন তিনি অর্ডার করেছিলেন চুরির শাস্তি একটু দেরিতে দিও অবস্থা বুঝে প্রেক্ষাপট বুঝে কিন্তু বন্ধুগণ। হয়তো অনেকেই বিতর্কের কারণেও বলবেন আমাদের সমাজে অনেকেই হয়তো চুরি করে প্রয়োজনের কারণে আমরা তাদেরকে বলতে চাই তারা কি দেখে দাঁড়া সুসাল্লাহ তাল আলী হোসাল্লাম কাট কাটতে কোঠার দিয়ে দিয়েছিলেন যে শক্তি যে বুদ্ধি যে ব্রেইন চুরি করার জন্যে লাগে এটা কি কাজ করার জন্যে লাগানো যায় না তাহলে অবশ্যই অভাবমুক্ত হতে পারে দ্বিতীয়ত অভ্যাসগত কারণে যারা চুরি করে তাদের তো শাস্তি হওয়া উচিত এবং এমনটা যেটা সর্বজন সর্বজন শিক্ষণীয় বন্ধুগণ আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও কথা বলবো তবে একটি ছুট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনা আজ রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে থাকে। देखे अनुष्ठान एसो कुरान छाय बुधवार रत साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टाय बांगे पीटिव समाज जटिलता कमाते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 जीवन बहु समस्त समाधान दिन मसाय पर সালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত বন্ধুগণ আমরা আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম যে পেটের ক্ষুধার কারণে যে চুরি করবে তার খাদ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে সমাজকে আর চুরির অভ্যাসের জন্য অবশ্যই শাস্তি দিতে হবে কিন্তু অভ্যাসগত কারণে যে চুরি করে তার শাস্তি অবশ্যই সর্বজন দৃষ্টান্তমূলক হতে হবে সর্বজন শিক্ষণীয় হতে হবে কারণ অভ্যাসগত কারণে চুরি আজ বেশি হচ্ছে গল্পে বলে না যে গল্পের মতই বাবা চুরি করতো বাচ্চারা মানুষ হয়েছে বাচ্চারা বলেছে বাবা আর চুরি করো তুমি কিন্তু বাচ্চাদের কথায় বাহিরে তো আর যেতে পারে না নিজের ঘরের ভিতরই চুরির অভ্যাসে কাজ করতে থাকে কাজ করে এটা হলো অভ্যাস আর এমন খারাপ অভ্যাস যে তৈরি করে নেয় সে অভ্যাসের দাসে পরিণত হয়ে অভ্যাস তাকে শাসন করতে থাকে আর এটা এই জন্যে যেটা তো কবিরা গণহা অপর দিকে ব্যক্তি যদি ইচ্ছা করে তওবা করে আল্লাহ অবশ্যই মাফ করবেন চেষ্টার অসাধ্যার অসাধ্য কিছুই নয় ও ইল্লা নয়। কিন্তু অভ্যাসগত কারণে চুরি আজ বেশি হচ্ছে চুরিকে স্বাভাবিক জিনিস মনে করা অন্যের সম্পদ এমনিই নিয়ে নেওয়াটাকে স্বাভাবিক মনে করা বিভিন্নভাবে আজ এমনটি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে পারিবারিক পর্যায়ে হচ্ছে সামাজিক পর্যায়ে হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে কাউকে না বলে নিয়ে গেলাম নাহদ আহমেদ আলিক যে কারণে আজ আমরাও নিরাপদ নই কে কাকে কখন নিয়ে যাবে কোনো নিরাপত্তা নেই যে সমাজে চুরি বেশি হয় ওই সমাজটা সবচাইতে বেশি নিরাপত্তাহীন যদি পৃথিবীর সবচাইতে নিরাপদ নগরীর প্রমাণ দেখতে চান তাহলে যান মাক্কাতুল মোকার মাদিনাতুল মোনাওয়ারায় মাক্কাতুল মোকারকে নিরাপদ নগরী হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম সালাম দোয়া করেছেন আল্লাহ সন্ত্রাস মুক্ত নিরাপদ নগরী হিসাবে মাক্কাতুল মোকারকে কবুল করো আল্লাহ দোয়া কবুল করেছেন আজও পর্যন্ত এত লুজ অ্যাডমিনিস্ট্রেশন তারপরেও গিয়ে দেখুন মাক্ষাতুল মোকাররমায় চুরি নাই নিরাপদ তবে হ্যাঁ যদি কেউ ধরা পড়ে এরপরে ও করে দৃষ্টান্তমূলক শাস্তি আর এই শাস্তিটা স্বয়ং রব্বুল আলমিন ঘোষণা করেছেন তা হল হাত কেটে দেয়া হাতটা কেটে দিলে ও ঘুরবে যখন মানুষ দেখলেই বুঝবে উনি চুর সাহেব চুরের শব্দের সাথে সাহেব লাগাইয়া ডাকবে সারা জীবনের জন্য ওর শিক্ষা কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ আমাদের দেশ আর জাতিতে চুরির যে শাস্তি রয়েছে তাতে হয়তো কেউ লাউ চুরি করল পরবর্তীতে সে ঘর চুরি করে হয়তো ঘর চুরি করে ধরা পড়ল সরকারি ব্যবস্থাপনায় আইনানুকভাবে শাস্তি পেয়ে সে ডাকাত হয়ে গেল এমনি করে মাত্রা বাড়তেই থাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেই যাতে সংশোধিত হয় আর সর্বজন শিক্ষণীয় হয় শাস্তি বন্ধুগণ তিনি বলেছেন শরীয়তের দণ্ডবিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য রসুল সাল্লাম যখন মদিনাতি রাষ্ট্র কায়েম করেছিলেন তখন একটি সম্ভ্রান্ত বংশের একজন নারী চুরি করেছিল দুর্ভাগ্যজনক সত্য ওই মহিলার নাম ছিল ফাতেমা বংশের কালিমালে পন হয়ে যায় তাই সবাই মিলে বলল কেমন করে ওর চুরির শাস্তি হাতকাটা বন্ধ করা যায় বিভিন্নভাবে লবিং শুরু হলো কিন্তু রসুল সাল্লামের কাছে গিয়ে এই কথাটা বলবে কেউ সাহস পাচ্ছিল না তখন রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লামের একান্ত আপন হেব্বুর রসুল সাল্লীসাল্লাম নামে খ্যাত উসামা জায়দের পুত্র উসামা ওসামা রাত আনহুকে ধরল লোকজন যে তুমি রসুল্লাহ সাল্লাহ তাল আলীবুসাল্লাম যিনি সম্পর্কে তোমার দাদা বলে ডাকো দাদা হো কিন্তু রসুল্লাহ তার কানে কানে গিয়ে ওই সম্ভ্রান্ত বংশের নারীর চুরির শাস্তি হাত কাটা রোহিত করার পক্ষে একটু উকালতি করো ওসামার হাতি আল্লাহু প্ররুচিত হয়ে রসুল সল্ল্লাহ আসমের কান মুবারকের কাছে গিয়ে যখন কানে কানে কথা বললেন রসুল সাল্লাম এতটা রাগান্বিত হলেন হাদি শরীফে আসে রসুল সলাল্লাহ তাম ঠিক এতটা রাগান্বিত এর আগে খুব কম হয়েছে সাথে সাথে তিনি মিম্বরে উঠলেন দাঁড়িয়ে বললেন অমারুম মতেরা ও হে উপস্থিত সর্বসাধারণ ভালো করে জেনে নাও তোমাদের অতীত জাতি ধ্বংস হয়েছে এই জন্যেই যে তারা বিভিন্ন অপরাধের শাস্তি তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত তাদের জন্যে আলাদা রেখেছে সম্ভ্রান্ত বলে অপরাধের শাস্তি ঠিক মতো দেয়নি ক্ষমা করে দিয়েছে আর যারা আত্রাপ বা অপেক্ষাকৃত কম মর্যাদার তাদের উপর সব শাস্তি কায়েম করে তোমরাও যতদিন আশ্রাপ আত্রাপ উন্নত আর নিচু উঁচু আর নিচু বড় আর ছোট সবার জন্য আইন সমান রাখবে ততদিন ভালো থাকবে আর না হয় ধ্বংস হয়ে যাবে রসসল্লাহআসাল্লাম ক্ষমা তো দূরের কথা তার হাত কেটে দেয় কারণ কবিরা গুণা আর এই কবিরা গুনার শাস্তি দুনিয়াতেই পেতে হবে কিন্তু এই কবিরা গুণা আজ আমাদের সমাজে যেভাবে হচ্ছে তৃতীয়ত অনেকেই চুরি করছেন কেবল সম্পদ বাড়ানোর জন্যে আর এমন চুরদের সংখ্যা কম নয় বিভিন্নভাবে মানুষের সম্পদ লুকিয়ে লুকিয়ে নিয়ে নেয়া যারা এমনটা করছেন তাদের কি একবারও পুকটা কাঁপে না যে কার জন্যে চুরি করছেন কার জন্যে সম্পদ জমা করছেন সম্পদ কি কবরে যাবে রসুল সাল্লাহ তাল আলী গুসার্মের সাথ করেছেন মানুষ মারা গেলে তিনটি জিনিস কবর পর্যন্ত যায় একটি সাথে থাকে আর দুইটি ফিরত চলে আসে তিনটি জিনিস যা সাথে যায় এর একটা হলো ব্যক্তির আমল নিজের চরিত্র নিজের অভ্যাস আরেকটি হলো সন্তান সন্ততি পরিবার পরিজন আরেকটি হলো ধনসম্পদ, ধনসম্পদের ধন জৌলুস কবরের কাছে যায় কিন্তু কবরে নামে না কবরে থাকে না পরিবার পরিজনও যায় কিন্তু থাকে না কেউ সবাই একারেকে চলে আসে সাথে থাকবে কেবল নিজের আমল নিজের অভ্যাস আর চরিত্র সুতরাং চুরি করলে। নিজের জন্যে কি চাহান নাম কিনে নিলেন না সম্পদ রেখে যাবেন কার জন্যে বিখ্যাত গল্প রয়েছে একজন ঠিক এমন টাকাতি আর চুরি করে এক আল্লার বান্দাকে ধরেছে তোমার সব দিয়ে দাও আল্লাহর বান্দা বললেন তুমি আমার ডাকাতি করছো চুরি করছো তুমি এই ডাকাতির সম্পত্তি নিয়ে কাকে খাওয়াবা আমার স্ত্রী পরিবার পরিজন আল্লাহর বান্দা বললেন দেখো আমার কাছ থেকে ডাকাতি করা সম্পত্তি নিয়ে তুমি তাদেরকে খাওয়াবা তোমার যে অপরাধ হবে এই অপরাধের অংশ তারা নেবে কিনা জিজ্ঞেস করো ডাকাত লোকটি তার পরিবার পরিজনদের কাছে গিয়ে জিজ্ঞেস করল এক এক করে সবাইকে বলল আমার এই অপরাধের শাস্তির অংশ কি তোমরা নেবে সবাই বলল না স্ত্রী বলল না সন্তান বলল না ছেলে মেয়ে সবাই বলল না এটা তোমার দায়িত্ব ডিউটি আমাদের খাওয়ানো তুমি কুর্তি কে আনছো কে জানে লোকটা ফিরে গেলো তার মুক্ত হয়ে গেল। অন্যদের সুখ আর আরাম আনন্দ আয়েশ করার জন্যে আপনি চুর হবেন আপনি ডাকাত হয়ে কবরে যাবেন কতটুকুন সম্পদ প্রয়োজন হাদি শরফে আসছে রসুল সাল্লী করে বর্ণনা করছেন একদিন রসুল সাল্লাম প্রশ্ন করেন আমার সাহবায়িকেরাম তোমরা কারা কারা নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসো সাহবায়িকেরাম রাতীয় সাল্ল আলী ভোসাল্লাম আমরা প্রত্যেকে নিজের সম্পদটাকেই বেশি ভালোবাসি উত্তরাধিকারীর সম্পদকে নয় উত্তর রসুল বললেন তাহলে তোমার নিজের সম্পদ হলো ওইটুকুই যা তুমি ব্যবহার করলে ভোগ করলে আর যা ব্যবহার করতে পারলে না ভোগ করতে পারলে না ছেড়ে গেলে এটা তো তোমার সম্পত্তি নয় তোমার উত্তরাধিকারী সম্পদ সুতরাং চুরি করে অন্যায়ভাবে অন্যের আরাম আয়েসের ব্যবস্থা করে যাবে। নিজে জাহার্নামের আগুনে জ্বলবেন বন্ধুগণ অনেক পারিবারিক পর্যায়ে আজ চুরির অবস্থা দৃশ্যমান বিভিন্ন প্রক্রিয়ায় সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবেও চুরির এই চুরির অপরাধের শাস্তি রব্বুল আলমিন যা ঘোষণা করেছেন তাও পৃথিবীর অনেক দেশে কায়েম নেই আর তাই চুর ছোটো চুর থেকে বড় চুরে পরিণত হচ্ছে ধীরে ধীরে তার আপগ্রেড হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এই নিকৃষ্ট কবিরা গুণাটি ছড়িয়ে পড়ছে বন্ধুগণ আসুন আমরা সবাই মিলে এই ব্যাপারে সুচ্চার হই সচেতন হই নিজের জন্য যতটুকুন সম্পদ ততটুকুনই অর্জন করি চুরি অতবা অন্যায়ভাবে লুকিয়ে কারো সম্পদ কারো সহায় কারো স্থাপর স্থাপর সম্পত্তি চুরি করার মতো কুৎসিত আকাঙ্ক্ষাতে রক্ষা করি কবিরা গুণা থেকে নিজেরা হেফাজত হই আর সামাজিকভাবে পারিবারিকভাবে চুরি করার বিরুদ্ধে জনমত তৈরি করি বাচ্চাদেরকে বাচ্চা খালি শিখাই না তা হোক বই তা হোক কলম তা হোক খাতা তা হোক তুচ্ছ জিনিস যত তুচ্ছ জিনিসই হোক না কেন কারো অজান্তে কারো অনুমতিবিহীন টাচ করব না এই শিক্ষাটা আমরা নিজেরা পারিবারিক ভাবে নিজেদেরকেও দেই সন্তানকেও দেই আর এর মাধ্যমে চুরির মতো কবিরা গুনা থেকে আমরা বেরিয়ে আসি আল্লাহ আমাদের সকলকে হদায়ত নসিব করুন আমিনালামালিকুম ওরা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 चारैटेलैट चलो सब पी के समर्थन कर डोनेशन एगत पाठान ठिकाना आईआरएफ आई आल्रय बैंक क्वाड्रानकोड आठचल्लिस क्याथर्पे रोड बार्मिंग हम इोस्टकोड विव ओवान टीच पाउंड नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जीरो नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जिरो टूएस डॉलर अकाउंट नम्बर जरोो डबल वन